বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ অনুবাদ করা গল্প মঙ্গলী স্বর্গ মূল কাহিনী রে ব্র্যাডবরির মাটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে রে ব্র্যাডবরি আমেরিকান সায়েন্স ফিকশন রহস্য রোমাঞ্চ ও ফ্যান্টাসি রাইটার সত্যজিৎ রায়ের সমসাময়িক ছিলেন তিনি মাস হেভেন গল্পটি বিশ্বের সর্বকালের সেরা একটি সায়েন্স ফিকশন কাহিনী বলে সমাদৃত সত্যজিৎ রায়ের অনুবাদটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয়া সন্দেশে বাংলা তেরোশো একানব্বই বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ব্রাজিলের কালো বাঘ বইটি থেকে প্রধান চরিত্রে ক্যাপ্টেন জন ব্ল্যাক স্যামুয়েল হিংস্টন ডেভিড লাস্টিগ আর মঙ্গল গ্রহের অধিবাসীরা গল্প পাঠে মীর গল্পে সূত্রধার দ্বীপ অন্যান্য ভূমিকায় শান্তনা চৌধুরী জগন্নাথ বসু শর্মি পুষ্পল এবং অনির্বাণ শুরু হচ্ছে মঙ্গলি স্বর্গ আকাশ থেকে রকেটটা নেমে আসছে তার গন্তব্যস্থলের দিকে এতদিন সেটা ছিল তারায় ভরা নিঃশব্দ নিকশ কালো মহাশূন্য একটি বেগবান ধাতব উজ্জ্বলতা অগ্নিগর্ভ রকেটটা নতুন এর দেহ থেকে নিঃসৃত হচ্ছে উত্তাপ এর কক্ষের মধ্যে আছে মানুষ ক্যাপ্টেন সমেত সতেরো জন ও থেকে রকেটটা যখন আকাশে ওঠে তখন অগণিত দর্শক হাত নাড়িয়ে এদের শুভ যাত্রা কামনা করেছিল প্রচন্ড অগ্ন সঙ্গে সঙ্গে রকেটটা সোজা উঠে ছুটে গিয়েছিল মহাশূন্যের দিকে মঙ্গল গ্রহকে লক্ষ্য করে এই নিয়ে তৃতীয়বার রকেট অভিযান এখন রকেট মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে তার গতি ক্রমশ কমে আসছে এই মন্থর অবস্থাতেও তার শক্তির পরিচয় সে বহন করছে এই শক্তি তাকে চালিত করেছে মহাকাশের কৃষ্ণ সাগরে চাঁদ বেরোনোর পরেই তাকে অসীম শূন্যতার মধ্যে যাত্রীরা নানান প্রতিকূল অবস্থায় বিধ্বস্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছিল একজনের মৃত্যু হয় বাকি ষোলো জন এখন স্বচ্ছ জানালার ভেতর দিয়ে বিমুগ্ধ চোখে মঙ্গলের এগিয়ে আসা দেখছে মঙ্গল গ্রহ সল্লাসে ঘোষণা করল রকেট চালক ডেভিড লাস্টিক এসে গেল মঙ্গল বলল প্রত্নতত্ত্ববিদ স্যামিউএল হিংস্টন যাক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ক্যাপ্টেন জন ব্ল্যাক রকেটটা একটা মসৃণ সবুজ ঘাসে ঢাকা লনের উপর এসে নাম লক্ষ্য করল ঘাসের উপর দাঁড়ানো একটি লোহার হরিণের মূর্তি তারও বেশ কিছুটা পিছনে দেখা যাচ্ছে রোদে ঝল একটা বাড়ি যেটা ভিক্টোরিয়া যুগের পৃথিবীর বাড়ির কথা মনে করিয়ে দেয় সর্বাঙ্কে বিচিত্র কারুকার্য জানালায় হলদে নীল সবুজ গোলাপি গাছ বাড়ির বারান্দার সামনে দেখা যাচ্ছে জেরেনিয়াম গাছ আর বারান্দায় মৃত্যু বাতাসে আপনি ছাত থেকে ঝোলানো একটি দোলনা গোল ঘর যার গাধার টুপি। ছাত্রের চতুর্দিকে ছড়িয়ে আছে মঙ্গলেরই শান্ত শহর যার উপর বসন্ত ঋতুর প্রভাব স্পষ্ট আরো বাড়ি চোখে পড়ে কোনোটা সাদা কোনোটা লাল আর দেখা যায় লম্বা লম্বা এলম মেপল ও হর্স চেষ্টা গাছের শাড়ি গির্জাও রয়েছে দু একটা যার সোনালী ঘন্টাগুলো এখন নীরব রকেটের মানুষগুলি এ দৃশ্য দেখল তারপর তারা পরস্পরের দিকে চেয়ে আবার বাইরে দৃষ্টি দিল তারা সকলেই এর ওর হাত ধরে আছে সকলেই নির্বাক নিঃশ্বাস নিতেও যেন ভরসা পাচ্ছে না তারা এ কি তারপার বলল লাস্টিক হতে পারে না বললো স্যামুয়েল হিংস্টন হে বললেন ক্যাপ্টেন রাসায়নিক তার গবেষণাগার থেকে স্পিকারে একটি তথ্য ঘোষণা করলেন বায়ুমন্ডলে অক্সিজেন আছে নিঃশ্বাস নেওয়ার পক্ষে যথেষ্ট বলল তাহলে আমরা বেরোই দড়ো দড়ো দড়ো দাঁড়ো বললেন ক্যাপ্টেন ব্ল্যাক আগে তো ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা হলো এটি একটি ছোট্ট শহর যাতে মানুষের নিঃশ্বাসের পক্ষে আছে বললেন। আর এই শহর একেবারে শহরের মতো। এটা ব্যাপার কিন্তু তাও সম্ভব হয়েছে তুমি কি বিশ্বাস করো যে দুটি বিভিন্ন গ্রহের সভ্যতা ও সংস্কৃতি ঠিক একই সঙ্গে সমান্তরাল ভাবে গড়ে উঠতে পারে সেটা সম্ভব বলে আমার জানা ছিল না বাইরের শহরের দিকে বললেন তোমাদের বলছি এবার তাহলে বলো এটা সম্মত কিনা যে আমরা মঙ্গল গ্রহে এসে দেখতে পাবো এক রঙিন কাঁচ বসানো জানলা দুই বাড়ির মাথায় গোল ঘরের উপর গাধার টুপি তিন বারান্দা ছাদ থেকে ঝুলন্ত গানের স্বরলিপি রয়েছে যার নাম বিউটিফুল ও তার মানে কি মঙ্গলেও একটি নদী আছে যার নাম ও হায়ো জন্য তাই হতে পারেন না তার মানে कैप्टें uh, उलियम्स uh, और तीन सहजात्री अथवा नाथनेल यर्क सहजात्री एटसंदेह विश्व जत दूर जानी यर्क रकेट मंगले पोचनो मंस हो जाए फले यर्क और सहजात्री मृत्यु है उलियम्स रकेट मंगल ग्रहे पोछनर पर दिन ध्वंस है अंत द्वित दिन पर तरफ संगे पृथिवीर रेडियो जोजुक विच्छिन्न উইলিয়ামস দল যদি বেঁচে থাকতো তাহলে তারা নিশ্চয়ই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতো ইয়ক মঙ্গলে এসেছিল এক বছর আগে আর উইলিয়ামস গত অগস্ট মাসে ধরো যদি তারা এখনো বেঁচে থাকে এবং মঙ্গল গ্রহে অসাধারণ ক্ষমতা সম্পন্ন প্রাণী বাস করে তাহলে কি তাদের পক্ষে এই কমাসের মধ্যে এমন একটা শহর গড়ে তোলা সম্ভব শুধু তোলা নয় সেই শহরের উপর কৃত্রিম উপায়ে বয়সের ছাপ ফেলা সম্ভব শহরটা দেখেই বোঝা যাচ্ছে এটা অন্তত বছর সত্তরের পুরনো ওই বাড়ির বারান্দায় কাঠের থামগুলো দেখো গাছগুলোর বয়স একশো বছরের কম হওয়া অসম্ভব অস্তিত্বের কারণ না জানা পর্যন্ত আমি এই রকেট থেকে বেরোচ্ছি না এটা ভুললে চলবে না যে ইয়ক ও উইলিয়ামস নেমেছিল মঙ্গলের উল্টো পিঠে আমরা ইচ্ছে করেই এ পিঠ বেছে নিয়েছি ঠিক কথা হিংস্র মঙ্গলবাসীদের উইলিয়ামস এর কোন পরিচয় আমি আপনার অনুমতি নিয়ে শহরটা একবার ঘুরে দেখতে চাই আচ্ছা এমনও তো হতে পারে যে দুই গ্রহ ঠিক একই সঙ্গে একই নিয়মের মধ্যে গড়ে উঠেছে সৌরজগতের গ্রহে হয়তো এটা সম্ভব হয়তো আমরা একটা যুগান্তি আবিষ্কারের সামনে এসে দাঁড়িয়েছি আমার মতে আর একটুক্ষণ অপেক্ষা করা উচিত হয়তো এই আশ্চর্য ঘটনায় ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করবে। ঈশ্বরের বিশ্বাসের জন্য এমন একটা ঘটনার প্রয়োজন হয় না হিংস্টন আমি নিজেও ঈশ্বরে বিশ্বাসী কিন্তু এমন একটা শহর ঈশ্বরের ইচ্ছা ব্যতীতে গড়ে উঠতে পারে না শহরের প্রতিটি খুঁটি নাতি লক্ষ্য করুন আমি তো মনে পড়ছে তুমি কবে জন্মে ছিল তুমি উনিশশো ১৯৫৫ আমার জন্ম আই গ্রিনেল শহরে এই শহরটাকে দেখে মনে হচ্ছে আমি আমি আমার জন্মস্থানে ফিরে এসেছি তোমাদের দুজনেরই বাপের বয়সী আমি আমার বয়স আশি নয় উনিশ সালে আমার বিজ্ঞানের গত বছরের বৃদ্ধদের নব যৌবন দান করার উপায় আবিষ্কার হয়েছে তার জোরেই আমি আজ মঙ্গল গ্রহে আসতে পেরেছি এবং এখনো ক্লান্তি বোধ করছি না কিন্তু আমার মনে সন্দেহের মাত্রা তোমাদের চেয়ে অনেক বেশি এই শান্ত শহরের চেহারার সঙ্গে এলেন্লা শহরের এত বেশি মিল যে অত্যন্ত অস্বস্তি বোধ করছি এত মিল স্বাভাবিক নয় কথাটা বলে ব্ল্যাক রেডিও পৃথিবীতে খবর পাঠাও বলো যে আমরা মঙ্গল গ্রহে ল্যান্ড করেছি এইটুকু বললেই হবে বলো কালকে বিস্তারিত খবর পাঠাবো ওকে স্যার ক্যাপ্টেন ব্ল্যাক এখনো চেয়ে আছেন শহরটার দিকে देखले, चेहरा देखलेक मन लागस्टन देखे जदि प्रयोजन तक तरह से गोलमाल देखले रकेटर कथा आवधान कर दी एर पर कैप्टन वाइल्डर आसार कथा আগামী রওনা হবে যদি মঙ্গল গ্রহের সত্যি অমঙ্গল কিছু থাকে তাহলে তাদের সে বিষয়ে তৈরি হয়ে আসতে হবে তাহলে সকলে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকুক চলো আমরা নেমে পড়ি তিনজন পুরুষ রকেটের দরজা খুলে নিচে নেমে গেল দিনটা চমৎকার তার উপর আবার বসন্তকালের সব লক্ষণই বর্তমান একটি রবিন পাখি ফুলে ভরা আপেল গাছের ডালে বসে আনমনে গান গাইছে মৃদুমন্দ বাতাসে ফুলের পাপড়ি মাঝে মাঝে ঝরে পড়ছে মাটিতে ফুলের গন্ধ ভেসে আসছে সেই সঙ্গে কোথা থেকে যেন পিয়ানোর মৃদু টুংটাং শোনা যাচ্ছে আর সেই সঙ্গে অন্য কোন বাড়ি থেকে ভেসে আসছে সেই আদিকালের চোঙাওয়ালা গ্রামোফোনে বাজানো আদ্যিকালের প্রিয় গাইয়ে হ্যারি লডারের গান তিনজন কিছুক্ষণ রকেটের দরজার বাইরে দাঁড়িয়ে রইল তারপর তারা হাঁটতে শুরু করলো খুব সাবধানে কারণ বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ পৃথিবীর চেয়ে কিছু কম তাই বেশি পরিশ্রম করা চলবে না এবার গ্রামাফোনের রেকর্ড বদলে গেছে এবার বাজছে ও গিভ মি দা জুন নাইট লাস্টিকের স্নায়ু চঞ্চল হিংস্টেনেরও তাই পরিবেশ শান্ত দূরে কোথা থেকে যেন একটা জলের কুলকুল শব্দ আসছে আর সেই সঙ্গে একটা ঘোড়ায় ঘর ঘর শব্দ বিশ্বযুদ্ধের আগে থেকেই অসম্ভব কিন্তু তাহলে এইসব ঘর বাড়ি এই লোহার হরিণ মূর্তি এই পিয়ানো পুরন রেকর্ডের গান এগুলোর অর্থ করবেন কি করে হিংস্টেন ক্যাপ্টেন এর হাত ধরে গভীর আগ্রহের সঙ্গে তার মুখের দিকে চাইল ধরুন যদি এমন হয় যে বিংশ শতাব্দীর শুরুতে কিছু যুদ্ধ বিরোধী লোক একজোট হয়ে বৈজ্ঞানিকের সাহায্যে একটা রকেট বানিয়ে চলে আসে সেটা হতেই পারে না হিংস্ট আরে কেন হবে না দেখুন তখনকার দিনে পৃথিবীতে ঢাক না পিটিয়ে গোপনে কাজ করার অনেক বেশি সুযোগ ছিল কিন্তু রকেট জিনিসটা তো মুখের কথা নয় সেটা নিয়ে গোপনীয়তা রক্ষা করা তখনকার দিনেও অসম্ভব তারা এখানে এসেই বসবাস শুরু করে এবং যেহেতু তাদের রুচি তাদের সংস্কৃতি তারা সঙ্গে করে নিয়ে এসেছিল তাই তাদের বসবাসের পরিবেশও তৈরি করে নিয়েছিল পৃথিবীর মতো করেই তুমি বলতে চাও তারাই এতদিন এখানে বসবাস করছে হ্যাঁ এবং পরম শান্তিতে হয়তো তারা আরও বার কয়েক পৃথিবীতে ফিরে গিয়েছিল আরও লোকজন সঙ্গে করে আনার জন্য একটা ছোট শহরে স্বচ্ছন্দে থাকতে পারে এমন সংখ্যক লোক এনে তারা যাতায়াত বন্ধ করে দিয়েছিল পৃথিবীর লোকে তাদের কীর্তি জেনে ফেলে এটা নিশ্চয়ই তারা চায়নি এই কারণেই এই শহরের চেহারা এত প্রাচীন এই শহর সাতাশের পর আর একদিন ওই গিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না তাই নাকি অথবা এমন হতে পারে যে মহাকাশ অভিযান ব্যাপারটা আমরা যা মনে করছি তাতে অনেক বেশি প্রাচীন হয়তো পৃথিবীর কোনো একটা অংশে কয়েকজনের চেষ্টা এটা সূত্রপাত হয়েছিল তাদের লোক হয়তো মাঝে মাঝে পৃথিবীতে ফিরে গেছে घास गैप्टन ब्लैक मने जो सन्देह थकुक ना क्यों परम शांति भाव तार देह मन आच्छन्न कर रेखे त्रिस बचर पर তিনি এমন একটা শহরে এলেন মৌমাছির মৃদু গুঞ্জন তার মনে একটা প্রসন্নতা এনে দিয়েছিল আর পরিবেশের সুস্থ সবলতা তার আত্মাকে পরিতুষ্ট করছিল তিনজনেই বাড়িটার সামনের বারান্দায় গিয়ে উঠল দরজার দিকে এগোনোর সময় কাঠের মেঝেতে ভারী বুটের শব্দ হল ভেতরের ঘরটা এখন দেখা যাচ্ছে একটা পুঁতির পর্দা ঝুলছে উপরে একটা ঝাড় লণ্ঠন দেয়ালে ঝুলছে শতাব্দীর এক জনপ্রিয় শিল্পীর আঁকা একটা বাঁধানো ছবি ছবির নিচে একটা চেনা ঢং এর আরাম শব্দ শোনা যাচ্ছে জাগের জলের বরফের টুংটাং ভেতরের রান্নাঘরে কে যেন পানীয় প্রস্তুত করছে সেই সঙ্গে নারী কণ্ঠে গুনগুন করে গাওয়া একটি গানের সুর ক্যাপ্টেন ব্ল্যাক কলিং বেল টিপলেন ঘরের মেঝের ওপর দিয়ে হালকা পায়ের শব্দ এগিয়ে এল একটি বছর ৪০ চল্লিশেকের মহিলা যার পরনে বিংশ শতাব্দীর প্রথম দশকের ঢঙের পোশাক পর্দা ফাঁক করে तीन जन पुरुषर दिखे जिज्ञास दृष्टि नाम जो मैं शहर नामा আপনারা কি ইচ্ছে করে বোকা সাথে না না মোটাই না আসলে আমরা আসছি পৃথিবী থেকে পৃথিবী আগে হ্যাঁ পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ রকেটে করে এসেছি আমরা আমাদের লক্ষ্যই ছিল চতুর্থ গ্রহ মঙ্গল মহিলা যেন কতগুলি শিশুকে বোঝাচ্ছে এইভাবে উত্তর দিলেন এই শহর হল ইলিন ব্ল্যাক আমরা থাকি যে মহাদেশে তার নাম আমেরিকা তাকে ঘিরে আছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর আমাদের গ্রহের নাম পৃথিবী আপনারা এখন আসতে পারেন গুড বাই भद्रमहिलाड़ेतर अदृश्य हो गल हतभंग भास्पर दिखा चाहल चलूट रे बाबा तीनजन बाराना सीमी बस ल्लैकल कथा कि तुम्हारा मन हो भूल पथे आ फिर एसा की सम्भविता মাথা ঠান্ডা করে ভাবার শক্তি দাও হে ভগবান বলল আমরা এটা মঙ্গল হতে ধরো যদি দৈব দুর্বিপাকে আমাদের সময়ের গন্ডগোল হয়ে গিয়েছে আমরা তিরিশ চল্লিশ বছর আগের পৃথিবীতে ফিরে এসেছি ও তোমার বকবকানি বন্ধ করোলা অসহিষ্ণুভাবে বললেন ক্যাপ্টেন ব্ল্যাক লাস্টিক উঠে গিয়ে আবার কলিং বেল টিপল ভদ্রমহিলার ভাব হতে সে প্রশ্ন করল এটা কোন সাল এটা যে উনিশশো সেটাও জানেন না ভদ্রমহিলা ফিরে গিয়ে একটা দোলনা চেয়ারে বসে লেমেনেড খেতে শুরু করলেন लास्टिक फिर एस सुनल तो छब्बीस लास्टिक बस पड़ल तीनज मद्बेग हाँटुर ऊपर रखा तर हाथगुल स्थिर थक कैप्टल एक अवस्था है पड़ते हैं कि भेवेल कि भय परिस्थिति एम আমাদের সঙ্গে আইনস্টাইন থাকলে হয়তো এর একটা কিনারা করতে পারতেন আমাদের কথা এখানে কে বিশ্বাস করবে শেষকালে কি অবস্থায় পড়তে হবে কে জানে তার ফিরে গেলে হয় না না অন্তত আর কয়েকটা বাড়িতে অনুসন্ধান করার আগে নয় তিনজনে আবার রওনা দিয়ে তিনটে বাড়ির পরে ওক গাছের তলায় একটা ছোট্ট সাদা বাড়ির সামনে দাঁড়ালো রহস্যের সন্ধান যুক্তিসম্মত ভাবেই হবে কিন্তু সে যুক্তির নাগাল আমরা এখনো পাইনি আচ্ছা হিংস্টুন ধরা যাক তুমি যেটা বলছিলে সেটাই ঠিক অর্থাৎ মহাকাশ ভ্রমণ বহুকাল আগেই শুরু হয়েছে ধরা যাক পৃথিবীর লোক এখানে এসে থাকার কিছুদিন পরেই তাদের নিজেদের গ্রহের জন্য তাদের মন ছটফট করতে শুরু করেছিল সেটা ক্রমে অসহ্য হয়ে দাঁড়ায় এই অবস্থায় একজন মনোবিজ্ঞানী হলে তুমি কি করতে হেংস্টেন কিছুক্ষণ ভেবে বলল আমি মঙ্গল গ্রহের জীবনযাত্রাকে ক্রমে বদলিয়ে পৃথিবীর মতো করে আনতাম যদি এক গ্রহের গাছপালা নদ নদী মাঠঘাটকে অন্য আরেক গ্রহের মতন রূপ দেওয়া সম্ভব হতো তাহলে আমি তাই করতাম তারপর শহরের সমস্ত লোককে একজোটে হেপনোসিসের সাহায্যে বুঝিয়ে দিতাম যে তারা যেখানে রয়েছে সেটা আসলে পৃথিবী মঙ্গল গ্রহ নয় ঠিক বলেছ হিংস্টন এটাই যুক্তিসমত কথা ওই মহিলা ধারণা তিনি পৃথিবীতেই রয়েছেন এই বিশ্বাসে তিনি নিশ্চিত ওর এই শহরের প্রত্যেকটি একটা বিরাট মোহে আচ্ছন্ন হয়ে ভ্রান্ত বিশ্বাসে দিন কাটাচ্ছে আমি এই বিষয়ে সম্পূর্ণ একমত আমিও যাক এতক্ষণে কিছুটা স্বস্তি বোধ করছি রহস্যের একটা কিনারা হলো সময় এগিয়ে পেছিয়ে যাওয়ার ধারণাটা আমার মোটেই ভালো লাগছিল না কিন্তু এইভাবে ভাবতে বেশ ভালোই লাগছে আমার তো মনে হচ্ছে এবার আমরা নিশ্চিন্তে এদের কাছে আত্মপ্রকাশ করতে পারি তাই কি ধরুন যদি এরা এখানে এসে থাকে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আমরা পৃথিবীর লোক জানলে এরা তো খুশি নাও হতে পারে আমাদের অস্ত্রের শক্তি অনেক বেশি চলো দেখি সামনের বাড়ির লোকে কি বলে কিন্তু মাঠটা পেরোনোর আগেই লাস্টিকের দৃষ্টি হঠাৎ রুখে গেল সামনের রাস্তার একটা অংশে স্যার কি হলো লাস্টিকের দৃষ্টি উদ্ভাসিত তার চোখে জল সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তাকে দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তেই আনন্দের আতিশর্যে সংজ্ঞা হারিয়ে ফেলবে बेसाम भाईट खेते लोहार मोरोग धक्कार संगे चितिंग कैप्टन तत क्या कालान তারা দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলেন তারপর তারা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন লাস্টিক কেভিডিড কত বড় হয়ে গেছিস তুই রে কতদিন পরে দেখছি তোকে দিদিমা তোমরা তো দিব্যি আছো বুড়িকে বাইরে সূর্যের আলো মন মাথানো হাওয়া সব মিলিয়ে পরিপূর্ণ আনন্দের ছবি আরে ভেতরে আয় ভেতরে আয় বরফ দেয়া চা আছে অফুরন্ত আমার দুই বন্ধু সঙ্গে আছে দিদিমা এসো ভাই এসো এসো ভেতরে এসো ডেভিডের বন্ধু মানে তো আমাদেরও বন্ধু আরে তুমি বাইরে দাঁড়িয়ে কেন বৈঠকখানাটা দিব্যি আরামের ঘরের এক কোণে একটা গ্র্যান্ডফাদার ক্লক চলছে টিক টিক টিকটিক করে চারিদিকে সোফার উপর নরম তাকিয়া দেয়ালের সামনে আলমারিতে বইয়ের শাড়ি মেঝেতে গোলাপের নকশায় ভরা পশমের গালিচা सकल हाथ गिल्स बरफ चा तरफ तृष्णा मंगल हक बृद्धा हाथ गें तुम्हरा कदम आज मृत्यु अत्यंत स्वाभाविक भावन महिला कैप्टन ब्लैक हाथों गिलस टेबिल नेमे गारा ग्रीस बचर हल कथा बदले उच्चारण कर उज्जवल हासि हेसे चाहें कैप्टन ब्लैक शुद्ध जाना आठे बोलते सूझ देर सामने हाथी दिलें ধরে দেখো দেখো না ক্যাপ্টেন ব্ল্যাক বৃদ্ধার কবজির উপর হাত রাখলেন এটা যে রক্ত মাংসের হাত তার সন্দেহ আছে কি তাই যদি হয় তাহলে সন্দেহ কেন আসলে ব্যাপারটা হচ্ছে কি মঙ্গল গ্রহে এসে এমন একটা ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি কিন্তু এখন তো আর সন্দেহের কোনো কারণ নেই আমার বিশ্বাস প্রত্যেক গ্রহেই ভগবানের লীলার নানান নিদর্শন এখানে আমাদের দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেয়া হচ্ছে সেটা কেন দেয়া হয়েছে তা কিন্তু কেউ আমাদের বলেনি কিন্তু যেখান থেকে তোমরা এসেছ সেটার আগেও যে আর একটা পৃথিবীতে আমরা ছিলাম না তার কোন প্রমাণ আছে কি তা বটে বললেন ক্যাপ্টেন ব্ল্যাক लास्टिकार दिखे तुम्हारे देखे कैप्टन ब्लैक उठे पड़लिकारू भाई रखने देखी चेष्टा कर लोक रकेट रहा कैप्टनर कथा थेमे गल তাঁর অবাক দৃষ্টি বাইরের দরজার দিকে দূর থেকে সমবেত কণ্ঠস্বর ভেসে আসছে অনেকে সল্লাসে কাদের যেন স্বাগত জানাচ্ছে ব্ল্যাক দরজার দিকে এগিয়ে গেলেন দূরে রকেটটা দেখা যাচ্ছে দরজা খোলা ভেতরের লোক সব বাইরে বেরিয়ে এসেছে সবাই হাত নাড়ছে আনন্দে রকেটটাকে ঘিরে মানুষের ভিড় আ তাদের মধ্যে দিয়ে ব্যস্তভাবে ঘোরাফেরা করছে রকেটের ১৩ জন যাত্রী জনতার উপর দিয়ে যে একটা ফুর্তির ঢেউ বয়ে চলেছে সেটা বোঝাই যাচ্ছে এর মধ্যে একটা ব্যান্ড বাঁচতে শুরু করল তার সঙ্গে ছোটো ছোটো মেয়েদের সোনালি চুল দড়িয়ে নাচ ছোটো ছোটো ছেলেরা চেঁচিয়ে উঠল বুড়োরা একে ওকে বিলি করে তাদের মনের আনন্দ প্রকাশ করল এরি মধ্যে মিয়ার সাহেব একটি বক্তৃতা দিলেন তারপর রকেটের তেরো জন প্রত্যেকের তাদের খুঁজে পাওয়া আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর থাকতে পারলেন না সমস্ত শব্দ ছাপিয়ে তাঁর চিৎকার শোনা গেল কোথায় যাচ্ছ তোমরা ব্যান্ড বাদকেরাও চলে গেল এখন আর রকেটের পাশে লোক নেই সেটা ঝলমলে রোদে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে দেখেছো চলে গেল ওদের ওদের ছাল দেব আমি আমার করে দিন এত পুরনো চেনা লোকের দেখা পেয়েছে ওরা ওটা কোনো অজুহাত নয় কিন্তু জানলা দিয়ে বাইরে চেনা লোক দেখলে তখন ওদের মনের অবস্থাটা একবার কল্পনা করুন কিন্তু তাই বলে হুকুম মানবে না এই অবস্থায় আপনার নিজের মনের অবস্থা কি হতো সেটাও ভেবে দেখুন আমি কখন ওই হুকুম অগ্রাহ্য ক্যাপ্টেনের কথা শেষ হলো না বাইরে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে আসছে একটি দীর্ঘাঙ্গ যুবক বছর ২৫ বয়স তার অস্বাভাবিক রকম নীল চোখ দুটো হাসিতে উজ্জ্বল আরে জন যুবকটি এবার দৌড়ে এলো ক্যাপ্টেন ব্ল্যাকের দিকে এই কি ব্যাপার ক্যাপ্টেন ব্ল্যাকের যেন স্থির দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে জন তুই তুই এখানে হাজির হয়েছিস ছোট ভাই লাস্টিক। দুই ভাইয়া কিছুক্ষণ হাত ধরে টানাটানির পর সেটা আলিঙ্গনে পরিণত হল জন হত তোকে যে আবার কোনদিন দেখতে পাবো তুই তো দীপি আছিস মা অপেক্ষা করছেন মা বাবা ক্যাপ্টেন ব্ল্যাক যেন মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন তার গতি টলায়মান মা বাবা বেঁচে আছেন কোথায় আরে আমাদের সেই পুরনো বাড়ি আর নেই সে তারা পেয়ে সেই দিকে ছুটে গেছে লাস্টিক হেসে বলল এইবার বুঝেছেন তো ক্যাপ্টেন আমাদের বন্ধুদের আচরণের কারণটা হুকুম মানার অবস্থা ওদের ছিল না বুঝেছি বুঝেছি জন ব্ল্যাক বন্ধ করে বললেন যখন চোখ খুলব তখন কি আবার দেখবো তুই আর নেই জন চোখ খুললেন না তো তুই তো এখনো লাঞ্চের সময় হয়েছে আমি মাকে বলে রেখেছি কিন্তু লাস্টিক বললো স্যার আমি আমার দাদু দিদিমার কাছে থাকবো প্রয়োজন হলে খবর দেবেন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে পরে দেখা হবে चार गाच पायर नीचे मटिर द्रुत पिछिए पड़ल क्योंकि शेष पर्तवर्डर ही जय बाड़ी झड़े मत एगिए सामने पार्लिना देखल तो <laughs> <laughs> <laughs> स्नेह से दोहारा गड़न मुखे उज्जवल हासिने दिए बाबा चूले छाई रंगे छोप हाते हाथ पाई मिशुर मत हाथ बाड़िए সিঁড়ি পেয়ে দৌড়ে এগিয়ে গেলেন ক্যাপ্টেন জন ব্ল্যাক দুপুরটা কাটল চমৎকার খাওয়ার পর জন তাঁর রকেট অভিযানের গল্প করলেন আর সবাই সেটা উপভোগ করলেন জন দেখলেন যে তাঁর মা একটুও বদলাননি আর বাবাও ঠিক আগের মতো করেই দাঁত দিয়ে চুরুটে ডগা ছিঁড়ে ভুরুকুঞ্চিত করে দেশলাই জ্বালালেন রাতে টর্কির মাংস ছিল টর্কির পা থেকে মাংসের শেষ কণাটুকু চিবিয়ে খেয়ে ক্যাপ্টেন জন পরম তৃপ্তি অনুভব করলেন বাইরে গাছপালায় আকাশে মেঘে রাত্রির রং ঘরের মধ্যে ল্যাম্পগুলোকে ঘিরে গোলাপি আভা পাড়ায় আরো অন্য শব্দ শোনা যাচ্ছে যেমন গানের শব্দ পিয়ানোর শব্দ দরজা জানলা খোলা ও বন্ধ করার শব্দ মা গ্রামোফোনে একটা রেকর্ড চাপিয়ে নতুন করে ফিরে পাওয়া ছেলের সঙ্গে একটু নাচলেন মার গায়ে সেই সেন্টের গন্ধ এ গন্ধ সেদিনও ছিল যেদিন ট্রেনে দুর্ঘটনায় বাপ মা দুজনেরই একসঙ্গে মৃত্যু হয় জন যে মাকে জড়িয়ে ধরে নাচছে সেটা যে খাঁটি বাস্তব সেটা জন বেশ বুঝতে পারছে মা নাচতে নাচতেই বললেন বলতো জন দ্বিতীয়বার জীবন ধারণের সুযোগ কজনের আসে কাল সকালে ঘুম ভাঙবে আক্ষেপের সুরে বলল জন আর কিছু পরেই রকেটে করে আমাদের এই স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে ওরকম ভেব না ঠিক বলেছো মা রেকর্ডটা শেষ হলো হ্যাঁ তুমি আজ ক্লান্ত জনের দিকে পাইপ দেখিয়ে বললেন বাবা তোমার শোবার ঘট রয়েছে তোমার পেটলের খাটও রয়েছে কিন্তু আগে আমার দলের লোকেদের খোঁজ নিতে হবে তো কেন কেন মানে ইয়ে বিশেষ কোনো কারণ নেই অবশ্য সত্যি তো ওরা হয়তো দিব্যি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে একটা রাত ভালো করে ঘুমিয়ে নিলে ওদের বরং লাভই হবে গুড নাইট জন মা তার ছেলের গালে চুবু দিয়ে বললেন আনন্দ। মন আনন্দে ভরে গেছে চুরুট আর সেন্টের গন্ধে ভরা ঘর ছেড়ে জন ব্ল্যাক সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে শুরু করল তার পেছনে এডওয়ার্ড দুজনে কথায় মশগুল দোতলায় পৌঁছে এডওয়ার্ড একটা ঘরের দরজা খুলে দিল জন দেখল তার পিতলের খাট দেয়ালে টাঙ্গানো তার স্কুল কলেজের নানা রকম চিহ্ন সেই সময়কার একটা অতি পরিচিত র্যাকুনের লোমের কোট যাতে হাত না বুলিয়ে পারল না জন। এ যেন বাড়াবাড়ি সত্যি আমার আর অনুভবের শক্তি নেই দুদিন সমানে বৃষ্টিতে ভিজলে শরীরের যা অবস্থা হয় আমার মনটা তেমনি সপসপে হয়ে গেছে আজ অজস্র বিচিত্র অনুভূতিতে এডওয়ার্ড তার নিজের বিছানায় ও বালিশে দুটো চাপড় মেরে জানলার কাঁচটা উপরে তুলে দিতে জ্যাসমিন ফুলের গন্ধে ঘরটা ভরে গেল বাইরে চাঁদের আলো দূরে কাদের বাড়িতে যেন নাচ গান হচ্ছে তাহলে এটাই হলো মঙ্গল গ্রহ তার পোশাক ছাড়তে ছাড়তে বললেন জন ব্ল্যাক এডওয়ার্ডও শোবার জন্য তৈরি হচ্ছে শার্ট খুলে ফেলতেই তার সুঠাম শরীরটা বেরিয়ে এলো এখন ঘরের বাতি নেভানো হয়ে গেছে দুজন পাশাপাশি শুয়ে আছে বিছানায় কত বছর পরে আবার এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ক্যাপ্টেন ব্ল্যাকের মন নানান চিন্তায় ভরপুর হঠাৎ তার ম্যারেলিনের কথা মনে হল ম্যারেলিন কি এখানে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় শোয়া এডওয়ার্ড কয়েক মুহূর্ত সময় নিয়ে উত্তরটা দিল সে এখানেই থাকে তবে এখন শহরের বাইরে কাল সকালেই ফিরবে ক্যাপ্টেন ব্ল্যাক চোখ বন্ধ করে প্রায় আপন মনেই বললেন ম্যারিলিনের সঙ্গে একটি দেখা হলে বেশ হত। ঘরটায় এখন কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ গুড নাইট র্যাড সামান্য বিরোধী পর উত্তর এলো গুড নাইট জন জন ব্ল্যাক নিশ্চিন্ত মনে শুয়ে ভাবতে লাগলেন एन देह मने और अवसाद नहीं माथाओ परिष्कार नान परस्पर बिोधी अनुभूति ठंडा माथाय भावते दिशी ना कंतु एन प्रश्न हे भाव एट सम्भव हल एन कि शुदू कि भगवान लीला भगवान की तर सतान भविष्य नहीं चिंता करें हिंगस्टन और लास्टिकर कथागुलर मन पड़ल नान जुक्ति नान कारण तरह मन अंधकार आले आर आलोर मत जेगे उठते लगल मा बाबा एडवर्ड मंगल पृथ्वी मंगल ग्रहर अभिवास हजार बचर आगे कारा एखे बस करत मंगल ग्रहर प्राणी ना कि ए मत पृथ्वी मरे जावा सब मानूष मंगल ग्रहर प्राणी उच्चारण कर हटात चिंता एक जैगे केंद्रीभूत हल सबकि मान हटा ता मन जेगे उठे रक्त हीम करा मान श्वास करुक्ति नहीं बारे असम्भव निछक आजगुबी मात्र भूले जाओ भूले जाओ मन थे दूर कर दाओ कबूता मन बोल एक बार तलिए देखा जाक ना बेपार धरा जारा मंगल ग्रहर ही अदिबासी ওরা আমাদের রকেটকে নামতে দেখেছে এবং সঙ্গে সঙ্গে ওদের মনে ঘৃণার উদ্রেক হয়েছে ধরা যাক এরা স্থির করেছে এই পৃথিবীবাসীদের বা যেন তাতে একটু চালাকি থাকে শয়তানি থাকে যাতে সেটা পৃথিবীর প্রাণীদের কাছে আসে অপ্রত্যাশিত ভাবে আচমকা एकत्रविक मारणास्त्रारी मानुषे प्रयोग करतेश्वर उत्तर आरोप अस्त्र सम्मोन अस्त्र कल्पना शक्ति अस्त्र एम जो ये गाचपाला बाड़ीघर पितलि खाट आसलेटाई वास्तव नये সবই আমার কল্পনা প্রসূত যে কল্পনার উপর কর্তৃত্ব করছে টেলিপ্যাথি ও সম্মোহনী শক্তির অধিকারী এই বাড়ির চেহারা অন্য রকম। যেমন বাড়ি শুধু মঙ্গলগ্রহেই হয় কিন্তু এদের টেলিপ্যাথি এবং হেপনসিস এর কৌশলে আমাদের চোখে এর চেহারা হয়ে যাচ্ছে পৃথিবীর একটি ছোট পুরনো শহরে বাড়ির মতো আমাদের মনে একটা প্রসন্ন ভাব এসে যাচ্ছে আমার যখন ছ বছর বয়স তখন আমি ঠিক রকম একটি শহর দেখেছি রকম গান বাজনা শুনেছি ঘরের বেত ঠিক রকম আসবাব এই ঘড়ি এই কার্পেট দেখেছি মন যদি হয় যে এই দুর্ধর্ষ চতুর মঙ্গলবাসীরা ঠিক মনের মতো একটি শহরের চেহারা আমাদের সামনে উপস্থিত করেছে শৈশবের স্মৃতি সবচেয়ে উজ্জ্বল এমন কথা শোনা যায় আমার স্মৃতি শহরকে বাস্তবের রূপ দিয়ে তারপর তারা আমার রকেটের অন্য যাত্রীদের স্মৃতি থেকে তাদের মৃত প্রিয়জনদের এই শহরের বাসিন্দা করে দিয়েছে ধরা যাক পাশের ঘরে যে বৃদ্ধ এবং বৃদ্ধা শুয়ে আছেন তারা আসলে মোটেই আমার মা বাবা নয় আসলে তারা ক্ষোধার বুদ্ধি সম্পন্ন দুই গ্রহ বাসী যারা আমার মনের উপর ইচ্ছা মতো ধারণা আরোপ করতে সক্ষম আর রকেটটাকে ঘিরে আজকের ওই আমোদ ও ব্যান্ডবাদ্য কি আশ্চর্য বুদ্ধি কাজ করছে ওর পেছনে যদি সত্যি এটা টেলিপথি হয় प्रथम लिखे हाथ करा गिंग रकेटी सब जत्री घेला हल गो तरफ आत्मीय प्रिय दिए जैसे आनंदे आत्महारा होर हुकुम अग्राह्य कर रकेटेड़े बड़िए पड़े एर चे स्विक मन सन्देह प्रवेश करार सूझ क्या তাই তো এখন দলের সকলেই শুয়ে আছে বিভিন্ন বাড়িতে বিভিন্ন খাটে নিরস্ত্র অবস্থায় আর রকেটটাও খালি পড়ে আছে চাননি রাতে কি ভয়াবহ হবে সেই উপলব্ধি যদি সত্যিই জানা যায় যে এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে আমাদের সকলকে হত্যা করার অভিসন্ধে হয়তো মাঝরাত্রে আমার পাশের খাটে আমার ভাইয়ের চেহারা বদলে গিয়ে হয়ে যাবে ভয়ঙ্কর একটা কিছু যেমন চেহারা সব অন্য পনেরোটা বাড়িতে আমার দলের লোকেদের প্রিয় চেহারা পাল্টে যাবে আর তারা শুরু করবে ঘুমন্ত পৃথিবীবাসীদের সংহার চাদরে তলায় ক্যাপ্টেন জনের হাত দুটো स्थिर थक और समस्त शर गरफेर मत ठंडा जा कल्पना गतंकर संचार कर धीरे धीरे कैप्टन ब्लैक विछाना उठे बसलें रख निस বাজনা থেমে গেছে বাইরে বাতাসের শব্দ আর নেই পাশের খাটে ভাই শুয়ে ঘুমচ্ছে অতি সন্তর্পণে গায়ের চাদরটা গুটিয়ে পাশে রাখলেন ক্যাপ্টেন ব্ল্যাক তারপর খাট থেকে নেমে কোনো শব্দ না করে ঘরের দরজার দিকে এগিয়ে যেতেই ভাইয়ের কণ্ঠস্বরে থমকে দাঁড়ালেন कोथाई जाच्छो, दादा? खी बुल्ले? एतुरा तेर कोथाई जाच्छो? जल, जल खेते जाच्छी लम? तुमार तु तो, तो देश्टार पाये नि? है, पेज़े? ना, आमी जानी. तोमार देश्टार पाये नि? ক্যাপ্টেন জন পালাবার চেষ্টায় দৌড়ে গেলে দরজার দিকে কিন্তু দ্বা পর্যন্ত পৌঁছতে পারলেন না পরদিন সকালে মঙ্গলবার ব্যান্ডে শোনা গেল করুণ সুর শহরের অনেক বাড়ি থেকে বেরিয়ে এলো লম্বা লম্বা কাঠের বাক্স বহনকারীর সকলের চোখে জল তারা চলেছে গির্জার দিকে যেখানে মাটিতে ১৬টি নতুন গর্ত খোঁড়া হয়েছে মেয়র আরেকটি বক্তৃতা দিলেন বন্ধুগণ গতকাল রাতের ঘটনার কথা আপনারা সবাই জানেন জানেন আমরা আমাদের এবার দুঃখ প্রকাশ করার জন্য যদিও তাকে আজ চিনতে পারা মুশকিল কারণ তার চেহারা দ্রুত রূপান্তরিত হচ্ছে শহরের সকল যেমন হচ্ছে এই শহরের সমস্ত প্রাণীর ক্যাপ্টেন ব্ল্যাকের মা Beijo. শুনছিলেন মঙ্গলি স্বর্গ রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে মীর ক্যাপ্টেন জন ব্ল্যাক ও গল্পের সূত্রধার দ্বীপ স্যামুয়েল হিংস্টন অনির্বাণ ডেভিড লেস্টিগ মীর এডওয়ার্ড পুষ্পল জনৈক মহিলা শর্মি দিদিমা ও মার ভূমিকায় শান্তনা চৌধুরী দাদু ও বাবার ভূমিকায় জগন্নাথ বসু শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে ও শ্রীমতী শান্তনা চৌধুরীকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স